Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alameen. Was-salatu was-salamu ala seyyidil mursaleen. Nabiyyina Muhammadi wa ala alihi wa sahbihi ajma'ina ma ba'd. Priyadarshuk wa s-sodha baybanana.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 লাই লাইল অর্থ কি তখন তারা বলবে যে আল্লাহ ছাড়া কোনো মা বদ নেই কথা মানা যাবে না আল্লাহ ছাড়া কোনো মাবুদ বদ নেই এটা বললে হিসেবে মানে মানা যাচ্ছে জমিনের মধ্যে যে ভুলভাবে মানেন সেটাকে স্বীকার করা হয় যায় সেটা সেটাও মাহবুদিন চলে অধীনে যেতে পারে এই চেতনা কোথায় থেকে এসেছে এই চেতনা এসেছে সেখান থেকে কিছু মানুষ বিশ্বাস করে যেগুলোর পুজো দেওয়া হয় বিশ্বের বুকে যাদেরকে মাহবুদ বলা হয় চাই সেটা সত্য হোক মিথ্যা হোক সবই মাহবুদের মধ্যে ঢুকে আছে যেগুলোর পূজা দিচ্ছে সেগুলোর মধ্যে আল্লাহ শাহনুর আপনার নিদর্শন রয়েছে বিদায় সেগুলের পুজো দেওয়া আছে এরকম আপনার বলে থাকেন অনেকে যেটা আমরা রশিদ আহমদ জৌদপুরের বইয়ের মধ্যে আমরা দেখতে পেয়েছি কারণ তাদের নিকট হচ্ছে হিন্দু মুসলমান ভাই ভাই কারণ তারা যেটার পূজে দেয় সেটাও কি মাবুদের মধ্যে পরিগণিত এবং সেখানের মধ্যে আল্লাহরকে তাজাল্লি পাড়েছে অনেকে এরকম বলে থাকেন এরকম ব্যাখ্যা দিয়ে থাকেন যাই হোক কেউ আবার অর্থ করতে চান আল্লাহ ছাড়া আপনার কোন প্রশাসক নেই প্রশাসক মানে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 श्रमिक दर समोषणा ना दी पर तरह तार इमान क्या शुद्ध हम एक कारण जो इसलम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 সমস্যা ছিল হম রসুল আকমস্লা সাল্লাম বলতে পারতেন যে শুধু মুখে বললেই চলবে আর কিছু নয় কিন্তু অথচ আপনার মুকা মোশেকরা সেটা বুঝতে পেরেছে যদি এটা যদি স্বীকার করা যায়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 हम्म शेष पर्त ते जे जा जर व्यापारे सक्षम है आल्लाम जर ईमान चेसिल